মানে কোরআন আমরা পরিচালনা করি কোরআন আমাদেরকে পরিচালনা করে না আল্লাহ কিতাব যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে এই মানুষ গুলোর প্রতি লক্ষ্য করেন ইউন ইত এদেরকে যখন আল্লাহ কিতাবের এদিকে দাওয়াত দেওয়া হয় আল্লাহ যখন তাদেরকে আহ্বান করা হয় একটা দল তারা ভিমুখ হয় মুখ ফিরিয়ে বলে না এই জায়গায় আমরা নাই কোরআন দিয়ে আবার বিচার পয়সা লাগেন কোরআন আমরা আল্লাহর কিতাব মেনে সম্মান কর্ম এটা দিয়ে এটা দিয়ে আবার বিচার হবে কেন কোরআন দিয়ে বিচার পয়সালা হলে সেখানে তাদের আপত্তি কেন আপত্তিটা এক জায়গায় সেটা হল এই মানুষগুলা বিশ্বাস করে ল আমরা যদি জাহান নামে যাই তো অল্প কয়দিন শুধু জাহান নামে থাকতে হবে একদিন না একদিন জান্নাতে যাব এই বিশ্বাস ঢুকে গেছে নামাজ না পড়লেও উনি একদিন না একদিন জান্নাতে যাবেন তারপরে আপনি উনি ইসলামের যত বিরোধিতা করুক উনি একদিন না একদিন জান্নাতে যাবেন তারপরে আপনার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সুননার বিরুদ্ধে উনি যত কিছু করেন ওনার ইমানের কোনো ক্ষতি হয় না ইমানের মেহনতের কোনো ক্ষতি হয় না উনি জাননাতে যাবেন এই বিশ্বাস কিন্তু ঢুকে আছে অথচ জান্নাতে যাওয়ার শর্ত হলো কি ইমান আপনার ইমান যদি থাকে তাহলে না আপনি জান্নাতে যাবেন ইমানে নাই আপনি জান্নাতে যাবেন কিভাবে কিন্তু মানুষের চিন্তা চেতনায় ঢুকে আছে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি যেহেতু বাংলাদেশের থেকে যে তালিকা যেটা আছে বাংলাদেশের জনসংখ্যার তালিকা আছে না ওই তালিকা দেখে দেখেই তো জাননাতে দিবেন তা আমি তো অটোমেটিক ওই তালিকায় আছি তাহলে আমার আর অসুবিধা কি এই অন্ধবিশ্বাস কুবিশ্বাস খারাপ বিশ্বাসটা মানুষের মনে ঢুকে থাকার কারণেই মানুষ অসংখ্য আল্লাহ না করে তারপরে জানলাতে আমি ওই দিন টেলিভিশন চ্যানেলটা বলছি যে যে ইমান আমাদেরকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না যে ইমান অল্প পাঁচ মিনিটের রাস্তা বাসা থেকে মসজিদে আনতে পারে না তো সেই ইমান কিভাবে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কারণ এখানে বাসা থেকে মসজিদে আসতে রাস্তা এত বড় বাধা বিপত্তি নেই কিন্তু এখান থেকে জান্নাতে যেতে কঠিন কঠিন বাধা বিপত্তি আছে এক এক স্টেশন মারাত্মক মারাত্মক স্টেশন আছে আপনার কবরের যে জগৎ বার জীবনের জগত। এটা সুন্দর জগত। কঠিন এক জগত। হাসরের ময়দান আর এক কঠিন জগত। তারপরে আপনার হেসাব তারপরে আপনার ইমান থেকে সময় ঘুম থেকে তুলতে পারে না তো সেই ইমান কিভাবে এত কঠিন কঠিন জায়গায় অতিক্রম করে আপনাকে জান্নাতে নিবে আপনি এটা চিন্তা করলেই বুঝতে পারেন যে এই ইমান দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব নয় এই কুবিশ্বাসটা মধ্যেও ছিল ইহুদিন ছাড়া আচ্ছা অল্প কয়দিন পরে তারা কেমনে জান্নাতে আসবে তারা বলতো যে আমরা ইব্রাহিমের বংশধর মিল্লাত ইব্রাহিম আমাদের নবী হলেন আল্লাহর খলিল আল্লাফাক বলেন তারা নিজেদের জন্য যা কিছু তৈরি করে নিয়েছে এই জিনিসগুলো তাদের দিনের মধ্যে তাদেরকে বড় ধরনের ধোকা দিয়ে দিছে মানে ঢুকাই দিছে তুমি যেহেতু আদমশুমারিতে মুসলিম তুমি যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিছ একদিন না একদিন তুমি জান্নাতে যাবাই এই চিন্তাটা আল্লাহ বলতেছেন এটা শয়তানি ইবলিসি ধারণা যেদিন আমি সকল মানুষকে এক জায়গায় করব সেই জায়গাটা কোথায় হাসরের ময়দান হাসর মানি একত্রিত করা সেখানে আল্লাহ সকল মানুষকে একত্রিত করবেন সেই দিনে দেওয়া হবে ওয়াহুমলা ইউজলামুন বিন্দু মাত্র কোন জুলম তাদের প্রতি করা হবে না তাহলে আপনার যেদিন পুরস্কারটা দিবেন সেদিন আপনার মধ্যে যদি ইম্যাম থাকে তাহলে এটা আপনি পাবেন ইমান নাই ইমানের কোনো কর্মকাণ্ড নাই আমলে সহলে নাই কিছুই নাই তাহলে আপনাকে সেদিন কি দেখে হাসরের ময়দানে আল্লাহাক আপনাকে যা দিবেন